टलान्टर कह অনেক কাল আগে ছিল এক বোকা রাজা যে ভাবত একমাত্র ছেলেরাই রাজ্য শাসন করতে পারে তাই যখন তার এক মেয়ে হলো তার একটুও পছন্দ হল না সে কি করলো রাজকন্যাকে জঙ্গলের গভীরে একটা পাথরের ওপর ফেলে রেখে এলো প্রথম প্রথম তার চারদিকে গজে ওঠা ঘাস লতা পাতা নিয়ে খেলতে ভালোই লাগছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে তা খিদে পেল আর সে কাঁদতে শুরু করলো পাশেই একটা গুহায় ভাল্লুক মা তার কান্নার শুনতে পেলো সে তার বাচ্চা নিয়ে তার কাছে কি কি মিষ্টি দেখতে ধরনের এরকম তো আমি আগে কখনো দেখিনি এর ধাবাগুলো দেখো একবার একদম আলাদা দেখতে হ্যাঁ কারণ ওটা হচ্ছে মানুষের বাচ্চা আমার সোনা ভাল্লুক খুব ভালো লেগেছে ওকে আমার আমরা আমাদের সঙ্গে ওকে রেখে দিতে পারি না মা তাই মা ভাল্লুক আটলান্টাকে তার গুহায় নিয়ে গিয়ে মায়ের স্নেহে বড় করতে লাগলো জঙ্গলের কোনো পশুই তাকে আক্রমণ করতো না কারণ তারা তাকে নিজেদের একজন বলেই ভাবতো কিছুদিনে বড় হয়ে গেল আর ভাল্লুক আর অন্য পশুদের সাথে তাদের চেয়ে অনেক ভালো শিকারী সে অ্যাটলান্টা ছিল সবল সাহসী আর বুদ্ধিমতি। একদিন একদল লোক জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল ক্লান্ত হয়ে গেছে বাবা ঠিক মতো বুঝতে পারলো না যে এরা কি বলছে কিন্তু এই প্রথমবার সে মানুষ দেখেছে তাই খুবই আগ্রহ তার দেখো জঙ্গলে কার সাথে দেখা হয়েছে ও একটা ছোট্ট মেয়ে ও একা একা জঙ্গলে কি করছিল তুমি ওকে কি করে খুঁজে পেলে কি হলো এদিকে এসো মারিয়া আর জন অ্যাটলান্টার প্রতি এমন ব্যবহার করত যেন সে একজন পড়ি আর অ্যাটল্যান্টা গ্রামে নানা ধরনের জিনিস শিখতে লাগলো সে জঙ্গলেও ফেরোজ যায় আবার গ্রামে ফিরে আসে আর মনে হয় যেন তার দুটো পরিবার একটা জঙ্গলে পশু সঙ্গে আর অন্যটা হলো গ্রামে জন মারিয়া আর অন্যান্য মানুষের সাথে বহু বছর কেটে যায় আর অ্যাটলান্টা এখন যুবতী যেমন তার রূপ তেমনি শক্তি ও ক্ষমতা আর প্রচণ্ড ক্ষিপ্র তার গতি এখন একটু অ্যাটলান্টার কাহিনীতে বিরতি দিয়ে আর এক দেশে যাওয়া যাক সেই রাজ্যে শাসন করে এক অত্যন্ত শক্তিশালী ও জ্ঞানী রাজা। নাম ওনিয়াস। রাজা এই বছর প্রচুর আঙুর আর গমের ফলন হয়েছে আমাদের গোলা উপচে পড়েছে শর্ষে আর আমাদের বাগানে ফলের সমারোহ এবছর আমাদের রাজ্যের সমৃদ্ধি প্রায় একশো গুণ বেড়ে যাবে এসবই হলো প্রকৃতির আত্মা আর দূতের আশীর্বাদ তাই তো এবছর আমাদের দেশে এত ফসল ফলেছে উৎসবের আয়োজন করা করা হোক। পরি জন্য স্থান হবে আর প্রত্যেককে তাদের সেরা ফসল এদের উদ্দেশ্যে উৎসর্গ করতে হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ও বাবা কি অসাধারণ পরিকল্পনা আমি নিজে এই আয়োজনের ব্যবস্থা করব। তাই সেই রাজ্যের সব নাগরিক রাজপুত্রের সাথে যোগ দিল আর আয়োজন করলো এক বিশাল উৎসবের শস্য খেতে ও আঙুরের বাগিচায় তারা বেদি বানালো সব পরি দুধ আর আত্মাদের জন্যে সেরেসের বেদি যে মানুষকে শিখিয়েছে কিভাবে বীজ বুনতে হয় তারপর একটা বেদি ব্যাকাসের যে মানুষকে বলেছে আঙুরের কথা আর একটা পাকনা পাওয়ালা মার্কিউরের যে মেঘে করে আসে আর একটা এথেনার বায়ুর দেবী আর একটা বাতাস রক্ষা করে যে তার আর একটা যে আলো দেয় তার আর একটা সাগরের রাজার জন্য আর একটা যেটা হলো তারা তাদের সবচেয়ে বড় আঙুরের গুচ্ছ আর সেরা শস্যের ডালি সাজিয়ে রেখেছে প্রতিটি বেদিতে শেষে তারা এক আগুন আর সবকিছু সেই আগুনে আহত দিল এই বিশ্বাসে যে ধোয়া আকাশে তাদের সব উপহার বহন করে নিয়ে যাচ্ছে আপনাদের আশীর্বাদের জন্য দয়া করে আমাদের মন দিয়ে জানানো এই কৃতজ্ঞতার উপহার গ্রহণ করুন রাজ্যের মানুষ আনন্দিত মনে যে যার ঘরে ফিরে গেল এই ভেবে যে তারা নিশ্চয় সব পরি আত্মাদের সন্তুষ্ট করতে পেরেছে কিন্তু তারা পারেনি এই রাজ্যের লোকেরা এক পরীর কথা ভুলে গিয়েছে পরি ডায়ানা জঙ্গলের রক্ষা করতি আর ডায়ানা এতে মোটেই খুশি হলো না অপমান শুনি মানুষকে বুঝতে পারে না যে তাদের কিভাবে শাস্তি দিতে চান আমি অবশ্যই শাস্তি দেব এর দাম দিতেই হবে সেই রাতে ওই দেশের নাগরিকরা নিশ্চিন্তে ঘুমোতে গেল তারা আন্দাজও করতে পারেনি কি দুর্যোগ তাদের উপর ঘনী আসছে এটা কি ছিল আমি এমন ভয়ঙ্কর শব্দ জীবনে কোনো দিন শুনিনি গ্রামের লোকেরা আলো ও মশাল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো আর কি দেখলো তারা বিভৎস প্রাণী জীবনে তারা এমন কিছু কোনো দিন দেখেনি তারা মশাল দেখিয়ে সেটাকে তাড়াতে চেষ্টা করলো তাতে যেন প্রাণীটা আরও খেপে গেলো আমাদের ক্ষেত বাগান সব নষ্ট করে দিল প্রাণী দেখা মনে হয় বন্য শুকর কিন্তু তা না আমাদের উপর এত প্রসন্ন হবার পরেও এই ঘটনা ঘটেছে মহারাজ উৎসবে যখন আমরা পৌরী দূত আর আত্মাদের জন্য বেদি বানাচ্ছিলাম তখন নিশ্চয়ই কারোর কথা ভুলে গেছিলাম রাজা পরি দুধ আর তালিকা দেখল আমরা জঙ্গলের ভুলে গেছি আমরা শস্য ক্ষেত আর আঙ্গুরের বাগিচা নিয়ে এতটাই মগ্ন ছিলাম যে জঙ্গল গাছ পশু পাখিদের গুরুত্বের কথা তো ভুলেই গেছিলাম দুবার এই জন্যই তিনি আমাদের শাস্তি দিচ্ছেন জঙ্গলের রক্ষাকর্তি পরি ডায়ানার সম্মানে আরেক উৎসবের আয়োজন করা হোক রাজ্যের মানুষ একত্রিত হলো জঙ্গলের রক্ষা করতে পরী ডায়ানাকে তাদের সম্মান জানাতে কিন্তু যেই তারা উৎসবের আগুন প্রজলিত করলো সেই বিশাল বন্য বরাহ উদয় হলো আর সব তছ করে দিল লোকজন ছত্রভঙ্গ হয়ে ছোটা করছে এমনকি রাজা ও রাজপুত্রও ঘাবড়ে গেল পরী ডায়ানা তাদের সামনে আবির্ভূত হলো আমি তোমাদের ক্ষমা স্বীকার করে নিচ্ছি কিন্তু তোমরা প্রায়শ্চিত করছো কারণ তোমাদের মূল্যবান শস্য ধ্বংস হয়ে গেছে আমার বড় হোকে আমি যাবো ওই প্রাণীকে ধরতে না বাবা এই উৎসবের দায়িত্ব ছিল আমার উপর আমি নিজে গিয়ে ওই প্রাণীকে ধরে আনবো ভালো কথা কিন্তু তুমি একা কিছু করতে পারবে না সেই নির্দিষ্ট দিনে বীর যোদ্ধা ও শিকারীরা রাজপুত্রের সাথে দেখা করতে এলো এটা বিশ্বাস করা যায় একটা বড় যার চামড়া আগুনে পড়ে না তীরও তার শরীরে বিধে না একটা বড় পুরো রাজ্যের সব শস্য নষ্ট করে দিয়েছে কথা বলছে তুমি হয়তো পথ হারিয়েছ এখানে শিকারি আর যোদ্ধারা জড়ো হয়েছে দেখছি আর ঠিক সেই কারণে আমি এখানে এসেছি স্বীকার করে ফেললো তাই রাগের আড়ালে নিজেদের মুখ লোকাচ্ছ ভদ্র মহোদয় ও ভদ্র মহিলা সবাইকে স্বাগত আপনাদের সবার সাহায্য চাই ও যদি আমাদের সাথে আসে আমরা আপনাকে সাহায্য করব না ও যদি থাকে তাহলে আমরা সবাই যাব। যদি তাই হয় তাহলে আমি আপনাদেরকে জোর করব না যদি আপনাদের এই সাহস না থাকে স্বীকার করা যে একটি আপনাদের মতো বা আপনাদের চেয়েও বেশি শক্তিশালী হতে পারে তাহলে ওই ভয়ঙ্কর বরাহের মোকাবিলা করার মতো সাহসও আপনাদের নেই এখনই ঠিক করে নিন যে আপনারা থাকবেন না চলে যাবেন শিকারীরা গেল না আর দলটা চলল সেই বন্য বরাহের খোঁজে দেখলো সেটা জঙ্গলে লুকিয়ে আছে আমরা ওকে মারব না আমাদের শুধু ওকে ধরতে হবে তাই সবার তীর এর মধ্যে ডুবিয়ে নিন এতে প্রাণীটা বেহুশ হয়ে যাবে তারা জঙ্গলের ভেতরে ঢুকল কেউ গাছে উঠল, কেউ পাথরের পেছনে লুকিয়ে রইল একটা শিকারী প্রাণীটার দিকে একটা তীর চুড়লো তার গায়ে শক্ত চামড়ায় ধাক্কা খেয়ে তীরটা দু দুটু হয়ে গেল এত রেগে গেল যে গাছের ওপর শিকারীটা বসেছিল সেটাকে ফেলে দিল। যখন আক্রমণ করতে যাবে ঠিক তখন অ্যাটলানটা লাফিয়ে তার মাথায় চেপে একটা বর্ষা পাশ দিয়ে বিধিয়ে দিল। এত দ্রুত আর এত শক্তি দিয়ে যে বরাহ উল্টে পড়ল রাজপুত্র ছুটে বেরিয়ে এলো আর আরেকটা তীর বিধিয়ে দিল প্রাণীটার গায়ে আমি খুব খুশি হয়েছি আমি খুশি হয়েছি যে তুমি আমার বরাহ এত স্নেহ করেছো আর আমি তোমার ওপরে প্রসন্ন হয়েছি যে তুমি একটি মেয়েকে দাম দিলে আর সে মেয়ে বলে তাকে দুর্বল মনে করি আমি করছি যে তোমাদের দেশে আবার হয়ে অসংখ্য ধন্যবাদ জঙ্গলের মহান রক্ষা কর্তি আপনাকে অসম্মান করে আমরা খুবই দুঃখিত এখন আমাদের যথেষ্ট শিক্ষা হয়েছে আমি কথা দিচ্ছি জীবনে আর কোনোদিন জঙ্গল আর তার গাছপালা তার পশু পাখির গুরুত্ব আমরা কখনো ভুলব না রাজা খুব খুশি আর সারা রাজ্য আনন্দে মেতে উঠল তাদের দেশ রক্ষা করার জন্য তারা বিশেষ সম্মান জানাল সারা রাত ধরে ভোজসভা আর ভোজ তুমি দারুণ কাজ করেছো আর আপনিও তুমি প্রথম আঘাতটা করেছো আর এবার আমাকে ফিরে যেতে হবে ও হ্যাঁ কিন্তু তুমি আর কয়েকটা দিন থাকতে পারবে না আমি না আমি তোমাকে আরো একটু ভালো করে জানতে চাই অবশ্যই যদি তুমি কিছু মনে না করো একটা দিন হয়তো থাকতে পারবো আমরা একসাথে জঙ্গলে অভিযানে যাব অবশ্যই তোমার সঙ্গে স্বীকার করা সম্মানের ব্যাপার হ্যাঁ আমার জন্যেও তাই